सकाल छटाय बांगलेशे टीवी बांगल عليكم الله الحمد لله. الحمد لله رب والصلاة والسلام على رسوله যে প্রান্তে যে দেশে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের সুন্দর আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে প্রত্যেকটি দিন রাত মাস আর বছর রসুলের বেড়ে ওঠা এমনকি নবী হিসেবে সারা পৃথিবীকে আলোকময় করে দিয়ে অন্ধকার বিদূরিত করে সোনালী সমাজ প্রতিষ্ঠার সবকুট বিষয়কে জানতে চাইব বিশ্লেষণ করতে চাইব আমাদের আয়োজনে কারণে তিনি আমাদেরকে আল্লাহ সুহার পথ প্রদর্শন করেছেন রব্বুল আলমিন হেদায়াত দেন কিন্তু হেদায়তের রাস্তা বাতলে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ও যুগে যুগে এসেছেন নবীগণ কিন্তু এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন মোহাম্মদুল সাল্লী হুসলাম তিনি আমাদের দুনিয়ার সমৃদ্ধির পরকালের সমৃদ্ধির উভয় জগতের সমৃদ্ধির রাস্তা বাতলে দিয়েছেন শুধু তাই না তার অনুকরণ অনুসরণ ছাড়া দুনিয়াতে সুখ শান্তি হবে না এমনকি পরকালেও নয় বরং কোরআন আলিকারী মিরব্বুল আলমী সুন্দর করে তুলে ধরেছেন যদি রসুলের অনুসরণ অনুকরণে পথ চলতা বন্ধুক এমন কঠিন দিন আসবে নিশ্চিত আপনি আমি বিশ্বাস করি না মরতে হবে না বন্ধু মৃত্যু মানেই কেমতে কেমতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতি পূর্বান্নে আমাদের জানিয়ে দিয়েছেন যাতে করে ওই কঠিন সময়ে গিয়ে হায় আফসুস না করতে হয় বরং বুদ্ধি বিবেক আর নিজের মুক্তির চেতনায় আগেই আমরা সাবধান যাতে করে আমরা সবাই মিলে জানতে পারি মোহাম্মদের জীবন মোহাম্মদ রসুল্লাহ সাল হারসেমের কর্মসিমের কথা কাজ সমর্থন আর গুণাবলীকে অনুসরণ করতে পারি তাকে অনুকরণ করতে পারি তাকে কারণ তার অনুকরণ আর অনুসরণ ছাড়া আল্লাহ আল্লাহ আলম নিজে কোরআন বলেছেন ফদুলি ফি আইবা আদি আল্লাহর বান্দাদের দলে যে ব্যক্তি ঢুকতে পারবে ফদহুলি জান্নাতি সে জান্নাতি প্রবেশের অধিকার নিশ্চিত পাবে কিন্তু রব্বুল আলমিনের বান্দাদের দলে যে অন্তর্ভুক্ত হতে পারবে না তার কোথাও সফলতা নেই সব জায়গায় ব্যর্থতা দুঃখ আর কষ্ট বন্ধু তাই আসুন না আমরা সবাই মিলে জানবো মোহাম্মদুর রসৌরুল্লাহমের জীবন অনুসরণ অনুকরণ করার জন্যে আর বাস্তবে এই অনুসরণ অনুকরণের দ্বারা আমরা যেতে সত্যি আল্লাহর গুলাম হতে পারি আল্লাহর আব্দ হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করেন আমি আমাদের সাল্লামের জীবনকে রসুল আসসালামের সিরাতকে নিয়ে এক করে আলোচনা করব তবে প্রাসঙ্গিক হিসেবে আমরা আলোচনা করতে চাই রসুল যে জন্ম নিয়েছিলেন আরবে তার জন্মের সময়ে আরবের অবস্থাটা কি ছিল আমরা বিগতভাবে আলোচনা করেছিলাম রসুল সাল্লামের জন্মের সময়ে পৃথিবীর অনেক জনবসতি ছিল অনেক সভ্যতার নিদর্শন কথা এছাড়া আরো অনেক ছোটখাটো অনেক জাত আর সম্প্রদায় পৃথিবীতে ছড়িয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য পৃথিবীর ইতিহাসের কোনো ব্যক্তি কোনো সত্তা কোন লেখক কোন ঐতিহাসিক এতটুকুন বলতে পারেননি যে রসুল সাসামের জন্মের সময়ে পৃথিবীর কোথাও না কোথাও ন্যায় প্রতিষ্ঠিত ছিল কল্যাণ প্রতিষ্ঠিত ছিল সমৃদ্ধির উপরে পৃথিবীর মানুষজনের জীবন চলছিল বরং সর্বত্র হাহাকার সর্বত্র ছিল কেবল অন্যায় অনাচার আর অবিচার সহজ ভাষায় বললে ইসা মারিয়াম আলি সালামের পরে এই পৃথিবী যখন অকত্য অত্যাচার পাপ অঙ্কিল তার রাজত্বে প্রতিষ্ঠিত হয়েছিল যখন নিরাশার বেদনায় অপূর্ণতার দুঃখে আকাশ বিদারি হাকার শুরু করে দিয়েছিল তখন এই পৃথিবীতে তিনি ইনজিল নিয়ে এসেছেন রব আল তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য তার অনুসারী অনুকরণকারী বলে যারা নিজেদের দাবি করে তারা বিশ্বাস করে গিয়েছেন। আর তিনি মনেছেন তাদের সকল আর আল্লাহর পুত্র হিসেবে ঈসা তাদের অপরাধ নিয়ে ধরা দিয়েছেন সুতরাং তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত নাও তুবাহমিদ আলী ঠিক এমন কুবিশ্বাস থেকে শুধু তাহলে ঈশাকে পুত্র বলে ঈসা আলী হিসালামের মাকে আল্লাহর স্ত্রী বলে তৃতীয় শেষ হয়ে গিয়েছিল তখন এবং তিনি এসেছিলেন আরবে বন্ধু বিগত পর্বে আমরা পৃথিবীর সভ্যতার আলোচনা করতে গিয়ে সমসাময়িক পৃথিবীর কথা বলতে গিয়ে আরবের কথা বলিনি আজকে বলতে চাই আরব আরব একটি শব্দ ঐতিহাসিক গুণের বাস্তবতায় এই এটা একটি ভূখণ্ডের নাম আর এই ভূখণ্ডকে আরব শব্দের সাথে আরেকটি শব্দ দেওয়া হয় নাম্বার জাজিরা আর এক নাম্বার আরব জাজিরা মানে হলো উপদ্বীপ উপদ্বীপ কেন লোহিত সাগরের কুল ঘেষে এই বিশাল মরুভূমির এরিয়া আর হা যেহেতু সাগরের তীরবর্তী মরু এরিয়া তাই এটাকে বলা হয় জাজিরা বা উপদ্বীপ আমরা সবাই জানি দ্বীপ উপদ্বীপ মানেই হলো সমুদ্র থেকে সমুদ্রের তীরবর্তী সমুদ্রের কুল ঘেসে ভেসে ওটা বালুকাময় ভূমি তো জাজিরা মানে সমুদ্রের কুল ভেসে ওঠা ভূমি যদিও ঐতিহাসিক বাস্তবতায় এটা আসলে যদিও বর্তমানে বালুকাময় সমুদ্র তীরবর্তী বালুকাময় ভূমি মরুভূমির দেশ কিন্তু একটি সময়ে সৃষ্টির সূচনায় এটা ছিল নদীমাতৃক বুখারি হাদিসে আসে ইমাম বুখারী আরব করেছেনমাতৃক হয়ে ফিরে না আসবে সুতরাং বন্ধু আজকের মরুভূমির আরব যা বালুকাময় লোহিত সাগরের তীরবর্তী একটি উপদ্বীপ হা সত্য কিন্তু এক সময় তা ছিল নদীমাতৃক হা তারপরে আরব আরব শব্দটি কুত্তে গে আসলো এর বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে শব্দটি আরবে এই ভূখণ্ডে তাদের পূর্বপুরুষের নাম অনুসারে আরব হয়েছে যদিও আবেদন করতে আরব মানে বলা হয় এমন ভূখণ্ডকে যেখানে পানি নাই কৃষিজ কোন ফসল উৎপাদিত হয় পানিবিহীন কৃষিজ ফসল জন্মায় না এমন শুষ্ক রুর ভূখণ্ডকে বলা হয় আরব তো জাজিরাত আরব তার মানে কৃষ্টির সূচনায় ছিল নদীমাতৃক আর ছিল না পানি মরুর ভূখণ্ড আরব আল্লাহ সুফান বেছে দিলেন তার প্রিয় তোমা হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসালামের জন্মের জন্য আর রসুল সাল্লাহ আলী ওসালামের জন্ম নেয় এই আরব পারিপার্শ্বিক বাস্তবতায় সামাজিক বাস্তবতায় কি পরিস্থিতি ছিল ইনশা আল্লাহ আসসালামাইকুম আমি জানি আপনারা দেখছেন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 তাদেরকে তিন ভাগে ভাগ করেছেন নাম্বার আরব আল বা আর তার ঐ সকল আরবকে আরব আল এদা বলা হয় যারা অতি পুরাতন যেখানে কৃষিযোগ দ্রব্য আর এদের মধ্যে ঐতিহাসিক ভাবে তাদের নাম হলো আদিস ও আমলাক এবং ঠিক এমনি ভাবে আরো অনেক যারা অতি প্রাচীন পুরাতন আরব যাদেরকে আরব আল বা এদা বলা হয় দ্বিতীয় আরেক প্রকার জনসাধারণের বসবাস ছিল আরবে আরবে। তাদেরকে বলা হয় আরব আল আরেবাহ আর এরা হলো কাহতান এর সাথে সূত্রীয় বংশের সাথে যুক্ত কাহতানের সাথে বংশীয় সূত্রে যুক্ত আরব যারা কাহতানি নামে খ্যাত তারা হলো আরব আল আরেবা আর তৃতীয় আরেক প্রকারী আরব আল বা দুই নম্বর আলব আল আরেবা তিন নম্বর আরব আল মুস্তারেবা আরব আল বাব আল আরেবা আরব আল মুস্তারেবা আরব আল মুস্তরে হলো যারা পরবর্তীতে নিজেরা এসে আরবে বসবাস স্থাপন করেছিলেন এবং তারা ইসমাইল আলী হিসালামের বংশধর কারণ ইসমাইল আলী হিসালাম এর পিতা ইব্রাহিম আলী ইসালাম তার দুধপুষ্য সন্তান হিসেবে ইসমাইল আলিহাসালামকে তার মায়ের সাথে জনমানবহীন কাবার পাশে কৃষিজ উৎপাদনহীন কাবার প্রতিবেশী হিসেবে রব্বুল আলমীর নির্দেশে রেখে গিয়েছিলেন আমাদেরকে শুনিয়েছেন ঐতিহাসিক ঘটনা যে ইব্রাহিম আলী ইসালাম তিনি তৎকালীন সময়ে নবী এবং রব্বুল আলমিন কর্তৃক মানুষকে হেদায়তের দাওয়াত তথা সত্যের পথ প্রদর্শনের দায়িত্বে দুর্ব্যবহার করতে গিয়ে নিজে ব্যক্ত এবং পরাজিত হয়ে নিজে যখন আত্মসমর্পণ করেছিল এবং ইব্রাহিম আলী হিসালাম এবং তার স্ত্রীর কাছে নিজে সমর্পিত হয়ে নিজের কন্যাকে ইব্রাহিম আলী ইসালামের স্ত্রীর স্ত্রী হাজেরা যদিও ঐতিহাসিক ভাবে এমন কথাও প্রচলিত রয়েছে যে ইব্রাহিম আলী ইসলামের প্রথম স্ত্রী যার নাম ছিল সারা তার দাসী হিসেবে হাজেরা কি মিশরের বাদশা প্রদান করেছিলেন তিনি ছিলেন দাসী ইব্রাহিম আলী ইসালাম উপহার প্রাপ্ত হয়ে তাকে স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন আর যখন স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন ইব্রাহিম আলি ইসালাম হাজার আলি হাসালামকে তখন তার গর্বে ইব্রাহিম আলিহাসালামের প্রথম পুত্র সন্তান জন্ম নিলেন যার নাম ইসমাইল আলহি আসালাম তারপর ইব্রাহিম আলী ইসালামের প্রথম পুত্র সন্তান জন্মের পর আব্বাস ফান নির্দেশে ইব্রাহিম আলী ইসালাম তার দ্বিতীয় স্ত্রী এবং কলিজার টুকরু আবাস ঘরের প্রতিবেশী হিসেবে মাখ্যাতুল মুকাররামায়। তৎকালীন জনমানবহীন কৃষিজ উৎপাদনহীন পানিবিহীন মরুভূমির মাখ্যাতুল মোকারের পাশে এসে রেখে চলে যাচ্ছিলেন করিমের বর্ণনায় ইব্রাহিম আলী করলেনীকে বিওয়াদিন একটি উপত্যকায় গেদি জার যেখানে কোন কৃষিজ দ্রব্য উৎপাদিত হয় না তবে মোহারম তোমার পবিত্র তোমার নিরাপদ ঘরের করলেন এমনটাই যে আজও পর্যন্ত ওই মা আর পুত্রের স্মৃতিকে ধারণ করে আমরা সবাই মা আর পুত্রের স্মৃতির স্মারক হিসেবে ধন্য হয়ে জমজম পান করি আর হা মা আর পুত্রের স্মৃতির স্মারক ধারণ করে সাফা আর মারুয়াতে সাই করা হয় মায়ের স্মারক আজও পর্যন্ত তত অনন্তকাল থাকবে তো ইব্রাহিম আলী হিসালাম এর পুত্র ইসমাইল আলী হিসালাম তার বংশধর যারা তারা হল আরব আল মুস্তারেবা তাদের থেকে আরেকটি নতুন আরবের যাত্রা শুরু হয় আর হ্যাঁ তৎকালীন সময়ে জনবসতি মাখ্যাত মুখ করা আমার আশেপাশে ছিল না করলকারিমের বর্ণায় ইব্রাহিম আলী ইসালাম তার স্ত্রী এবং পুত্রকে দিয়ে প্রথম কাবাগরের পাশে জনবসতি শুরু করেন আর এর আগে কি ছিল মহা প্লাবনের কাবাগর ধসে পড়েছিল আর কাবাগর ধসে পড়ার ওই সময়ের কাবার আশেপাশের জনবসতি যা ছিল হ্যাঁ তাদের মধ্যে যারা দুষ্ট ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর যারা ভালো ছিল তারা নু আলি ইসাল্লামের সাথে তার নৌকায় থেকে যুদি পর্বতে যখন তার নৌকা ঠেকলো তারা পরবর্তীতে বসতি স্থাপন করলো ফিলিস্তিন। বাকতাস এর আঙ্গিনায়। পৃথিবীর ফার্টাইল ক্রিসেন্ট ইন দ্য ওয়ার্ল্ড নামে খ্যাত ইরাক ফিলিস্তিন এবং ইজিপ্ট এই অতি উর্বরা ভূখণ্ডের মধ্যে তারা বসবাস শুরু করলো কিন্তু ইব্রাহিম আলি ইসাল্লাম তার পুত্র ইসমাইল আলী হিসালাম এবং তার মা তথা ইব্রাহিম আলী ইসালামের স্ত্রী হাজারা আলি হাসালাম এদের মাধ্যমেই দ্বিতীয় অধ্যায়ে মাখ্যাতুল কাবাতুল মোশরফার পাশে নতুন একটি জনবসতি তৈরি হয়ে উঠল। আর হাঁ যেহেতু আরব মানে যেখানে পানি নাই কৃষিজদ্রব্য নাই তাই ইব্রাহিম আলী ইসালাম যতটুকু পানি রেখে গিয়েছিলেন তার পরিবার পুত্র এবং স্ত্রীর ব্যবহারের জন্যে যখন শেষ হয়ে গেল কি করবেন পানি মা আর পুত্র পানি নাই দুজনকে দেখিয়ে দিলেন জমজমের ঠিকানা এখান থেকেই পানি উঠবে আরেকটি বর্ণনা এ ধরনের পাওয়া যায় যে ইসমাঈল আলী ইসালামের পদাঘাতে মাটি থেকে বদবুদ করে নিচ থেকে ফলগু ধারায় বেয়ে পড়ল একটি খুব যার নাম জমজম আসফানাহত আলা জমজম দিলেন ইসমাঈল আলিহালাম এবং তার মা হাজারা আলিহাসালাম এই দুইজন জমজমের তত্ত্বাবধায়ক হলেন এই পানির ধারা পেয়ে ধীরে ধীরে আরও অনেক জনবসতি মাক্ষাতুল মোকারমার কাবতুল মুশার্রফার আশেপাশে গড়ে উঠল। কিন্তু পানির কর্তৃত্ব থাকলো ইসমাইল আলী ইসাল্লাম এবং তার মায়ের এবং তার বংশধরদের ঠিক এইভাবে মাক্ষাতুল মোকারায় বেড়ে উঠল। একটি জনবসতি যা পরবর্তীতে এসে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের জন্ম পর্যন্ত এসে ধন্য এবং সমৃদ্ধ হয়েছে বন্ধু তৎকালীন সময়ে মাক্ষাতুল মোকার জনবসতি যা ইব্রাহিম আলী পুত্র এবং স্ত্রী হাজরা এবং ইসমাইল আলিহিম দুইজনের দ্বারা শুরু হয়েছিল এর বাহিরেও কি আরো ছিল হ্যাঁ ঐতিহাসিক ব্যাপারে প্রমাণিত তখন ইয়ামান হ্যাঁ তৎকালীন সময়ে ছিল বাহরাই আলী ওসাল্লাম টেসালাতের দাওয়াতে চিঠি লিখেছিলেন তাই ইয়ামান ছিল বাহরাইন ছিল হীরা ছিল হীরা নামে হীরা একটি প্রদেশ ছিল শুধু তাই না সিরিয়া ছিল সময়ে সিরিয়া শুধু তাই না সিরিয়ার ছিল এবং প্রাচীন জনবসতি আর হা ছিল হেজাজ কিন্তু বন্ধু বাহরাইন হেরা সিরিয়া হেজাজ অর্থাৎ মাক্কাতুল মোকারুল মুশারফার এই আঙ্গিনা নিয়ে হজ এর আনুষ্ঠানিক কার্যাদি সম্পৃক্ত যে ভূখণ্ড যার নাম হেজাজ এই সব জায়গায় রসুলসাল্লা আসলামের জন্মের এই সময়টিতে কি ছিল ঐতিহাসিক সবগুলো ধারাবাহিক সূত্রে আমরা প্রমাণিত পাই এই যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের জন্মের ওই মুহূর্তে আরবে মূর্তি পূজা ছিল লান উজ্জা এদের পূজা করত লোকজন শুধু তাই না কা বাতুল মুশাররাফা কা এর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল রসুল সালাগর আল্লাহ বলে তারা মানত কিন্তু দেবদেবীর পূজা কেন করতো করিমেতাদের তাদের দেবদেবীর পূজা করার কারণ উল্লেখ করেছেন রব আলম এই বলে যে তারা বলতো মা আবুদুহুম ইল্লা আল্লাহ স্রষ্টা হিসেবে বিশ্বাস করো কিন্তু রব্বুল আলমিন কে বিশ্বাস করতে গিয়ে বুঝতো আল্লাহ এত উর্ধে এত মহান যে আমরা কেউ পাবো না যদি আল্লাহকে পাইতে হয় তো মানাত উজ্জাকে তথা মূর্তিকে মাধ্যম করে যেতে হবে শুধু তাই না তৎকালীন সময়ের মূর্তির করতে গিয়ে তারা মাধ্যম হিসেবে মূর্তিদের আর মূর্তিদের অধিকাংশরাই এক সময়ে ছিল তাদের সমাজের ভালো মানুষ পর তার প্রতিকৃতি তৈরি করে করে তার সামনে পূজা অর্চনা করে করে আল্লাহর কাছে যাওয়ার অপচেষ্টা ভ্রান্ত চেষ্টা করত যদিও ঐতিহাসিক বাস্তবতায় আরবের তৎকালীন সময়ে আরো একটি গ্রুপ এর পরিচয় পাওয়া যায় যারা আল্লাহ করত করত না। দেব দেবীর পূজা করত। আর একদোল আল্লাহ সহ থেকে অস্বীকারী করত আর হা এর মধ্যে কিছু কিছু মানুষ এমন ছিল আরবে যাদেরকে আবার হানিফ বলা হয় যারা ইসা মারিয়াম আলি হিমাসালাম এর বয়ান আরেস আলাতে তথা মুসা এবং ঈসা আলী হিমসালুস্লামের অবশিষ্ট যথার্থ শারিয়তের যতটুকু তাদের কাছে পৌঁছেছিল তারও অনুকরণ অনুসরণ করত কিন্তু বদ্ধগণ তাদের সংখ্যা ছিল নিতান্ত কম আল্লাহ আল্লাহআলা মূর্তি পূজায় আকন্ট নিমজ্জিত আল্লাহর পরিচয় পেয়েও আল্লাহকে অস্বীকারকারী এই বিশাল জনগোষ্ঠীর হেদায়তের জন্যই পাটালেন মুহাম্মদুর রসউুল্লাহ আমরা পরবর্তী ধারাবাহিক অধ্যায়গুলোতে রসুল সালামের জন্ম এবং রসুল সালাম কেন আরোপে আসলেন কেন রব্বুল আলমিন আরোপটা বাছাই করে নিলেন তা জানারও চেষ্টা করব ইনশাল ততক্ষণ আমাদের সাথে আপনারা থাকবেন আগামী পূর্বেও এই আশা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি আলাইকুম صلى الله على محمد صلى الله عليه الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد محمد صلى الله <سؤال>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 कौन सामान्य एकहार होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলড্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথর ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট মানবতার সমাধান